আপনারা জানেন এই ঘটনা প্রবাহ যে উপলক্ষে সুরাত তাওবার এই আয়াত গুলো নাজিল হয়েছে কোন যুদ্ধ উপলক্ষে তাবুকের যুদ্ধ বিশেষ করে তাবুক যুদ্ধ কিভাবে হয়েছিল কখন হয়েছিল তা একটু পরে আমরা আসছি খুব গরমকালে কঠিন সময় যখন কেবল খেজুর পাড়ার টাইম হয়েছে খেজুর পাকার মৌসুম আসছে আর সময় মতো খেজুর না পারলে খেজুর পড়ে যাবে নষ্ট হয়ে যাবে সারা বছরের মুদিনাবাসীদের ফসল কোনটা এই খেজুর আর এই সময়ে খেজুরকে কোরবানি করে তবু করে যদি যাইতে হবে দুই এক মাস লেগে যেতে পারে যাওয়া আসা সব মিলেই তাহলে সারা বছরের অপেক্ষার ফসলের উপরে এই এত বিরাট এক কোরবানির প্রশ্ন আসছে এরপরে একদম সামার সৌদি আরবে বা আরব দেশে এই সময় পিক সামারে গ্রীষ্মের একদম মূল সময় কি পরিমাণ গরম পড়ে এমন পরীক্ষা আল্লাহ আল্লাহতালা সাহাবিদের নিয়েছেন যে ওই সময়ে তবুকের যুদ্ধে যেতে হবে রোমান সম্রাটের মোকাবিলা করার জন্য তার বাহিনী আসছে অনেকে বিভিন্ন ওজোর দিয়েছে আর মমিনরা সেখানে গিয়েছেন মোনাফিকরা সেখানে কি করেছে ইগুলো বিস্তারিত আলোচনা আসছে তো যারা মমিন তারা তো ওনার সঙ্গে গিয়েছেন যারা মমিন নয় তারা বিভিন্ন ওজোর অজুহাত দেখিয়ে রসুল্লাহ সাল্লাস্লাম থেকে পারমিশন নিয়ে আমার স্ত্রী খুবই অসুস্থ করেছেন মোনাফিকরা ওনার দলে থাকলে ওনার লাভ হবে না ক্ষতি হবে ক্ষতি বলা মুসিবত ওখানে ষড়যন্ত্র করবে তারপরে কিছু মোনাফিক ঢুকে গেছে যাই হোক সেগুলো তোমার আপনাদের আব্দুল তবুকে যুদ্ধে আসার পরে আল্লা হেফাজত করে ফেলেছেন মনে আছে এখন যারা বিভিন্ন ওজোর দিয়ে ছুটি পেয়ে গেছে তারা খুব খুশি বলে যে আমরা এত একটা নিরাপদ অবস্থায় আছি এই গরমের মধ্যে আর রোমান সম্রাট বাহিনীর মোকাবিলা করা কি যে সেই কথা নাকি আগে তো আরবদের মোকাবিলা করেছে শুধু এত বড় সুশিক্ষিত প্রশিক্ষিত অস্ত্র সজ্জিত বাহিনীর সঙ্গে মোকাবিলা করতে যাওয়া মোদিনা লোকেরা মরুভূমিতে থাকে তাদের কি প্রস্তুতি আছে খামাখা মৃত্যু মুখে নিজেদেরকে অবস্থান নেওয়া তো আমরা ওজর গিয়া জোগাড় করে ভালোই করেছি কাদিহীন যারা পেছনে পেছনে থেকে গিয়েছে ওজন দিয়ে আহ উশিলা করে এরা খুব খুশি যে তারা বসে থেকেছে রসুল্লাহ সঙ্গে যায়নি খেলাফা রসুলিল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যায়নি বরংচ মদিনায় আরামে বসে আছে তারা খুব খুশি হয়ে গেল এইরকম দিয়ে যেতে হয়নি খুব ফুর্তি করছে আর তারা অত্যন্ত অপছন্দ করেছিল নিজের যান মালকে আল্লাহ রাস্তায় খরচ করার জন্যে আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করার জন্যে যাবে এই কাজে তারা যাবে না খুব পেছনে থেকে খুব ভালো কাজ করছে খুব খুশি খুব নিরাপত্তায় আছে এইরকম তাদের খুশি খুশি ভাবল উলাত তারা বলল এই গরমের মধ্যে তোমরা যাইও না মাথা গরম নাকি এত গরমে মানুষ যুদ্ধ করতে যায়। যায়ু জাহান্ন আপনি বলে দিন যে জাহান নামের আগুন অনেক বেশি গরম এই দুনিয়ার গরম থেকে কত বেশি গরম কত কোটি গুণ বেশি যদি তারা বুঝত সেটা তারা এখানে রয়ে গেছে খুব ফুর্তি করছে নিজেরা গল্প গুজব আড্ডা দিয়ে খুব মজা দেখুব রা গেছে যারা গিয়েছে সবগুলো বেকুব সবগুলো মরবে গরম হয়ে মরবে দুধের মধ্যেও মরবে ফসলও হারাবে সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে আর আমরা কত বুদ্ধিমান কত জ্ঞানী আমরা মোটামুটি থাকার ব্যবস্থা করে ফেলেছি এগুলা বলে আর তাদের আড্ডার আসর জমা হাসি ঠাট্টা করে মোসলম করে আসর জমিয়েছে তারা যদি জানতো মমিনগণ কেউ যদি সত্যিকার মমিন হয় তাহলে তার উচিত হাসবে কম কাঁদবে বেশি আল্লাহর কাছে কম হাসবে বেশি কাঁদবে কিন্তু তারা কি করে হাসে বেশি আল্লাহর ভয়ে কান্নার খবর তাদের নেই তারা হাসা করে তারা জানে না তারা যে অপকর্ম করেছে বিভিন্ন ওজোর উশিলা দিয়ে এই যুদ্ধের মত নবী করিম সাল্লাহ সংস্পর্শ সংস্পর্শ থেকে এত বড় মিস করেছে আর মোনাফিকের আচরণ করেছে মিথ্যা কথা বলে মিথ্যা ওজোর দিয়েছে আল্লাহর কাছে এখানে শুধু তাদের জন্য মেসেজ নয় যারা যেখানে আসে মুসলমানরা তাদের জীবনে কিছু হাসি খুশি তো থাকবে একবারে হাসা আল্লাহ নিষেধ করে দেননি বরঞ্চ একজন ভাই ভাইকে দেখে মুসলিম ভাইকে দেখে আপনার আত্মীয়কে দেখে আপনার বন্ধুকে দেখে আপনি যদি একটু মুস্কি হাসি দিয়ে ওয়েলকাম করেন তারপর তোমার ভাইয়ের চেহারা দিকে তাকিয়ে তাকে ওয়েলকাম করতে গিয়ে তোমার মুখে মুস্কি হাসি আসলে এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় জিনিস এটা আল্লাহ তালা তোমাকে সৎকার দান করবেন কিন্তু এই যে হাসির আসর বসানো বিভিন্ন গল্প গুজব চুটকি এগুলো বলতে বলতে এক দুই এক ঘন্টা বিভিন্ন প্রোগ্রামে লোকেরা কাটায় এত বেশি হাসা হাসি করা এত বেশি ফান করা যেগুলো বেশি হাসির মানে একবারে রোল পড়ে যায় এরকম হাসির অনুষ্ঠান পাঠ হওয়া অংশগ্রহণ করা দেখা অর্গানাইজ করা আয়োজন করা এগুলোর মধ্যে লোকদেরকে হাসানোর জন্য অনেক চুটকি বলতে থাকা এগুলো কিন্তু ভালো না ভালো নাকি এগুলো ভালো না বেশি হাসা ভালো না একজন মোমেন প্রয়োজন মতো কিছু হাসবে কিন্তু তার বেশি হবে মুস্কি হাসি এই জন্য রসুল্লাহ সাল্লা আলাই সাধারণত হাসি দিলেও একদম হা হা করে হাসতেন না অল্প কটা দাঁত একটু বের হইত পুরো দাঁত বের করে এরকম করে হা করে হাসে লোকেরা এটা কিন্তু ভালো না কন্ট্রোল করা দরকার টানতে হয় বেশি। তো তার আগে আমি শুরুতে আজকে শুধু আউজ বিলা পড়েছি বিষ মিলা নাই আপনার মনে করেন দেখেন কি বারো একটা করে ফেললো ওইটা ব্যাখ্যা করে দিই তো বলবো আবার ইমাম সাহবাদের সবকিছু ব্যাখ্যা আছে ব্যাখ্যা জানা দরকার আল্লাহ আমাদেরকে বলেন নাই আর বিসমিলার কথা আসে কোন জায়গায় সুরার শুরুতে সুরার শুরুতে কিন্তু বিসমিল্লা পড়তে হবে তাই না আপনি যখন নামাজ পড়েন সুরা ফাতে শুরুতে বিশ মেলা লাগবে নাকি লাগবে না এক রাখাতে লাগবে না সব রাখাতে লাগবে সব রাখাতে লাগবে এরপরে যদি অন্য আয়াতে কোন সুরা শুরুতে পড়েন তাহলে বিশ মেলা লাগবে কি না লাগবে না যে কোন সুরা শুরুতে বিশ লাগবে লাগবে আম্মাইয়া আলুন পড়তেছেন তার আগেও বিশ লাগবে এখন কেউ যদি পরে হু আল্লাহিল কাইম কোন রাখাতে এটা পড়ে বিশ লাগবে না বললে হবে না লাগবে না ওখানে পড়ার নিয়ম নাই পড়লে শূন্যতের খেলাফ হবে নামাজের ভিতরে নামাজের ভিতরে কোন সুরার মাঝখান দিয়ে শেষের অংশ তেলাবাদ করলে ওই জায়গায় লাগবে না পড়বেন না পড়ার শূন্য হবে কিন্তু সুরার শুরুতে হলে পড়তে হবে এবং শূন্যত জামান সেটা শূন্যতেরও বেশি এটা এগুলো নামাজের ভিতরে নামাদের বাইরে যখন আপনি কোরআন তেলাবাদ করেন যদি সুরার শুরুতে হয় তাহলে বিসমিল্লা লাগবে লাগবে তার আগে কি লাগবে আউজ্লা মাস্ট বিষমিল্লাও লাগবে প্রত্যেক সুরার শুরুতে কিন্তু যদি আপনি কোন জায়গায় তেলাওয়াত করেন যেমন আমি তেলাওয়াত করলাম এটা এটা সুরার মাঝখানে ছিল না শুরুতে ছিল মাঝখানে ছিল এখানে বিষ প্রয়োজন নাই এখানে কোনটার প্রয়োজন আউজ্লা তাহলে কিন্তু বিষমিল্লা পড়া যাবে কিনা পড়া যাবে কেউ পড়তে চাইলে আপত্তি নাই না আমাদের ভিতরে মাঝখানে পড়লে পড়া যাবে না আমাদের বাইরে পড়া যাবে না পড়লেও কোনো অসুবিধা নাই পড়তে হবে এমন কিছু নাই কিন্তু পড়া যাবে বুঝে আসছে আরব দেশে আপনি গেলে যখন কোন অনুষ্ঠান হয় তখন তারা তখন তেলাবাদ করে সুরা শুরুতে হলে আউজুবিল্লা বিশমিল্লা দুইটাই পড়ে আর যখন সুরার মাঝখানে পড়ে তারা শুধু আউজুবিল্লা পড়ে সরাসরি ঢুকে যায় তারা বিশমিল্লা সাধারণত পড়ে না কারণ এটা কোন হুকুম কোন দলিল সরাসরি পাওয়া যায় না বিসমিল্লা কে বেশি জরুরি মনে করে তেলাগতের মধ্যে বুঝতে পারছেন কিনা উল্টা হয়ে গেছে আউজবিল্লার গুরুত্ব বেশি চুরার মাঝখানে হয়ে গেলে বিসমিল্লার গুরুত্ব অনেক হালকা পড়লেও ভালো না পড়লে কোনো অসুবিধা ওকে। কিন্তু আউজুবিল্লা কোনো অবস্থাতে হোক মাঝখানে হোক আপনি কোনাতে তাকে তাহারিবার পরে ফানা পড়লেন তারপরে শুধু আউজুবিল্লা একবার লাগবে এরপরে বিসমিল্লা কয়েকবার লাগতে পারে আর কোন রাখাতে এই ভিতরে এই নিয়তের ভিতরে এই কয়ের আকাতে আর লাগবে না আবার যখন আবার আমরা আসি যে এই যে আল্লাহ বলেছেন যে আপনি বলে দেন দুনিয়ার গরম থেকে জাহান নামের গরম অনেক বেশি কত বেশি কোন কোন হাদিসে এসেছে সত্তর গুণ কোন হাদিসে এসেছে তার চেয়ে আরো অনেক বেশি একচে হাদিসে এসেছে এই যে তোমাদের আগুন আছে দুনিয়ার মধ্যে জ্বালাও এই আগুনটাকে কি করা হয়েছে এই আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের আহ সত্তর ভাগের এক ভাগ বাহারি মাররা তাই করা হতো তাহলে আগুন দিয়ে কারো কোন দূরের কথা সব জলে পরিশ্বাস হয়ে যেত আগুনের কাছে যেতে পারত না ভাত তরকারিও যেতে না অন্য হাদিস এসেছে যে আল্লাহ তালা জাহানামের আগুনকে আউকাল এক হাজার বছর জ্বলতে বছরটা জোরে সোরে জ্বলে লাল হয়ে যায় এরকম লাল হল সুমা আউকাদ আলহিয়া আলফা সানাতিন হাত্তায় বিয়ার এরপরে যখন আরো এক বছর চালানো হলো তখন লালিমা চলে গিয়ে আগুনটা সাদার মতো হয়ে গেল হালকা রং হ্যাঁ রংটা রংটা তখন এত লাল না থেকে সাদার আগুনের তেজ অনেক বেশি এরপরে যখন আরো এক হাজার বছর চালালেন তারপরে তখন আগুন কালো হয়ে গেল রং জ্বলতে জ্বলতে আরো পাকাপ্ত হতে হতে আগুনের রং হয়ে গেছে কালো ফাহিয়া সাউদা উন কাল লাইলেন মজল এমন কালো অন্ধকার রাতের মতো জাহান নামের আগুন ইন্নাআল্লাহ তো এই জাহান আমার আগুন থেকে শুধু মুনাফিক দিকে সতর্ক করা হচ্ছে না সবাই সবাইকে সতর্ক করা হচ্ছে এখন আপনি গরমকালে যদি কেউ গরমের দেশে বসবাস করেন আপনার যারা সৌদি আরবে চাকরি পাকরি করেছেন বা এরকম আরব দেশে গিয়েছেন এমনি মকদিনা গিয়েও দেখা যায় যে এত গরম যারা গ্রামে থাকে শহরে থাকে হেঁটে মসজিদে যায় তো অনেক গরম লাগে এখন কেউ যদি অলসতা বসত ঘরে নামাজ পড়ে ফেলে গরমের কারণে ঠিক হবে না মনে করতে হবে যে জাহান আগুন তো তার চেয়েও আরো গরম কাজে আমি যাই এইজন্য আপনার যে কোনো দিন এই কাজে পেছরে থাকা যাবে না গরমের উচিলা দিয়ে রাইট এরপরে মানুষকে যে কাঁদতে হবে কাঁদার ব্যাপারে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম অনেক নসিহত করেছেন একে হাকিছে এদিনে আব্বা আসরিয়াল আনহুমা বলেন যে আদুনিয়া কালীন হে মানুষ দুনিয়াটা অত্যন্ত ক্ষুদ্র এবং ছোট দুনিয়া আমাদের হায়াত ছোট দুনিয়া ইটস সেলফি একদিন ধ্বংস হয়ে যাবে আখড়াতের তুলনায় ধ্বংসটাও ছোট দুনিয়ার হায়াতও ছোট দুনিয়ার সম্পদের পরিমাণ আরাম আয়েস বাড়ি ঘরের সাজ সজ্জা সবকিছুই কি অত্যন্ত সীমিত জান্নাতের তুলনায় আখেরাতের তুলনায় কাজেই হাকু ফিহা মাহ দুনিয়ার মধ্যে হাসা হাসি হাসি এই ফুর্তির দিকে যদুর মানুষ কম যায় ততে ভালো যারা বেশি বেশি যায় বেশি বেশি হাসা হাসি করে আনন্দ ফুটির মধ্যে ডুবে থাকতে এই রকম লোকগুলা যখন দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে যাবে হাসতে হাসতে খালি হাসলই দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে দাঁড়িয়ে কাঁদল না কোনদিন এরা যখন আল্লাহর কাছে যাবে মৃত্যুর পরে কি হবে ইস্তু বকান লতেও আবাদান তখন তারা এমন কান্নাকাটি করতে হবে যে কান্না তাদের কোন দিন থামবে না কোন দিন থামবে না কান্দতেই হবে কিরকম কাঁদবে যাহান নামের লোকেরা সে প্রসঙ্গে রসুল্লাহ সাল্লা বলেন ইয়াঈ হনাসু এই লোকেরা কাঁদ বেশি আল্লাহ কাছে কান্না কান্নাকাটি করো গুনামাফ চাও তো করো তোমাদের যদি কান্না আসে না কেউ কেউ আমি কানতে চেষ্টা করি কিন্তু কানতে পারি না এরকম কথা মাঝে মাঝে শুনতে পাওয়া যায় কিছু লোকে বলে আমি কানতে পারি না তো চোখে পানি আসে না আমি চেষ্টা করি আমার চোখে পানি আসে না কি করি তখন তিনি তাদেরকে বললেন ফতাবাকু তাহলে তোমরা কান্নার ভান করো চেষ্টা করো রিহার্সেল দাও প্রচেষ্টা চলাও নিজেকে ফোর্স করো কান্নার ভান করো কারণ হচ্ছে আজকে যদি না কান্দো আল্লাহর কাছে লোকরা এমন কান্না কাঠিক করবে যে কান্না করতে করতে তাদের চোখের অশ্রু চোখের পানি সব শেষ হয়ে যাবে এবং এই কন্টিনিউলি আসতে থাকবে এবং এটা আসতে আসতে যদি সারাদিন রাত কেউ কাঁদে তাহলে কি হবে চেহারার মধ্যে দাগ পড়বে ঘা হয়ে যাবে ঘা হয়ে যাবে এরকম কারণ তারা কন্টিনিউসলি শত শত বছর হাজার হাজার বছর থেকে কাঁদবে জান্নানি কান্না হ্যাঁ জাদাওয়েল কাঁদে কাঁদতে এমন হবে মনে হয় যেন এগুলো খাল বা নদী নালার মতো হয়ে গেছে এত ডিপ এবং গভীর চোখের পানি শেষ হয়ে গেলে কি আসে চোখ দিয়ে রক্ত আসতে থাকবে রক্ত আসতে আসতে যখন এই কন্টিনিউসলি আসবে তাক উন চোখগুলোর থেকে তখন এই সময় পুজ পরে এগুলো সব এরকম ঘায়ের মতো হয়ে যাবে ঘাটা খুব ডিপ হয়ে যাবে কতটুকুন আর এই খালের মতো হইতে পারে এখানে আবার নৌকা চলবে কে আমরা তালাইতে চাইলে এটা শুনতে তো অদ্ভুত লাগে তাই না তো জাহান নামের লোকদের সাইজ কদুর হবে বিশাল সাইজ হবে কারণ বড় বিশাল সাইজ হলে ওদেরকে জ্বালাইতে সুবিধা যত বেশি বড় তত বেশি আগুনে বেশি করে চলবে হাত পা চোখ মুখ এরকম চেহারা গাল সব কিছু কি হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে সেখানে যে ঘা হবে ঘাও অনেক বড় হবে মনে হয় জানো একটা খালের মতো হয়ে গেছে আর সেখানে নৌকাও চলবে আলিয়া দিল্লা আল্লাহাম না তাদের কি পরিণতি হতে পারে তারা খুব খুশি হয়ে বাড়িতে ফুর্তি করছে আর কি যাহার আগুন তাদের জন্য তারা নিশ্চিত করছে তাদের ব্যাপারে আরো শাস্তির কথা আছে শাস্তির কথা পরে আয়াতে যখন আপনি আল্লাহ যদি আপনাকে ফেরত নিয়ে আসে যারা চেয়েছে তাদের সঙ্গে যদি আপনার আবার দেখা হয় ওই লোকগুলো ওই দলকে আপনি বলবেন কি যারা ফাস্তা কালিল খুরুজ ওকে এবং যারা আপনাকে এভাবে পারমিশন চেয়েছে তাদেরকে আপনি বলে দিবেন আবাদা আর কোনদিনে যাওয়ার তোমাদের নাই তোমরা এই আদুয়া আমার সঙ্গে কোন দুশনের লড়াই হয়ে গেলে যুদ্ধ হয়ে গেলে সেখানে তোমরা আমার বাহিনীতে আর কোনোদিন যোগ দিতে পারবে না তোমাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরমান নাজিল হয়ে গেছে এই মুহূর্তে তোমাদেরকে আল্লাহ মাহারুম করে দিয়েছেন এরকম দিনের জন্য লড়াই করে যে আল্লাহর কাছে জান্নাত পাওয়ার সুযোগ তোমাদের জন্য ক্লোজ করা হয়ে গেল তোমাদের সে চান্সার হবে না আর তোমরা এখন যারা পেছনে বসে থাকে পেছনে থেকে যায় তাদের কাতারেই বসো বসে থাকো তোমরা সামনের কাতারে জানে ওরা লোকদের সামনে যেও না মোমেন তো সবসময় আগে আগে থাকবে মোমেনের জন্য কি যে আল্লাহ আমাদেরকে এমন সন্তান সন্ততি স্ত্রী পরিবার স্বামী দান করেন যারা কি হবে সবাই ইমাম হ ওই ইমাম না ইমাম আমাম থেকে আমার কি সামনে থাকে এই যে ইমামকে কেন ইমাম বলা হয় তিনি সবার সামনে থাকে তো আমাদেরকে সামনের কাতারে রাখে নামাজ পড়তে গেল। আমি যেন সামনের কাতার জায়গা পাই দিনে যেন মমুনির লক্ষণ আর যে পেছনে পেছনে থাকে এটা ভালো লক্ষণ না এজন্য অনেকেই প্রথমে এসেও নামাদের মধ্যে দেখবেন সামনের কাতারে থাকে না পিছনে হেলান দিয়ে বসে থাকতে খুব মজা লাগে ওখানে আছে কিছু কিছু ভাই এখন কষ্ট পাবেন আমি বলি মজলিসের মধ্যে যত সামনে আসবেন সবের পরিমাণ তত বাড়বে যত পিছনে বসে থাকবেন সবের পরিমাণ তত কমবে কিন্তু না আমাদের ক্ষেত্রে না মজলিসের ক্ষেত্রে মজলিসের ক্ষেত্রেও তাই খাই রত দিক থেকে আপনি অনেক বেশি পাবেন এটা একটা আহ ও জাহ আলী মুমামা সবকিছুর জন্য এটা আছে যে আমাদেরকে দিনের কাজে সামনে রাখেন যে কাজে হোক সেটা আল্লা রসুল আর তবুকের দিকে তাদেরকে আর সামনে দিকে আল্লাহ ভালো কোনো কাজে আর সুযোগ দেবেন না ক্লোজ করে দিলেন বন্ধ করে দিলেন তাদের দরজা এখান থেকে একটা প্রিন্সিপাল পাওয়া যায় যে ব্যক্তি গুনা করে বেশি করে একটি গুণা তাকে এই গুনার শাস্তি হচ্ছে দুনিয়াতে তাকে আরো গুনার দিকে আল্লাহ ঠেলে দেবেন তবা না করলেন এক গুনার মধ্যেই থাকবে না আরো গুনার মধ্যে নিয়ে আসবেন আমাকে এরকম দেখা যায় যখন লোকেরা এই ইয়েতে গেল কোনো সময় মদ খেলো মদ খায় তখন তাকে আবার তাকে জেনার দিকে টেনে নিয়ে যায় আবার তাকে দেখা যায় আবার জুয়ার দিকে নিয়ে যায় এই একটা আরেকটা দিকে টেনে নিয়ে যায় এক গুনা আরেক গুনাকে ডেকে নিয়ে আসে ঠিক তেমনি যারা কাজ করে সেটা হচ্ছে নেকির কাজ একটা আরেকটা দিকে ডাকে একটা আরেকটাকে নিয়ে আসে আপনি ফজর জামাতে পড়েছেন হয়তো আল্লাহ আপনি করনসি পড়ার তফিক দিবেন সময় মতো পড়েছেন একটা সময় পেয়েছেন যে লেটে উঠলো দেখাটা কোন রকমের নামাজ একটু পড়ে আবার জড় দিল তার কর্মসীপ পড়ার সময় পেল না দেখছেন এই যে সময় সে পড়তে পেরেছে নামাজ এটা আনকে নিয়ে এসেছে এইভাবেই যারা নেক কাজ করে আরেকটি নেক কাজের দরজা আল্লাহ তাদের জন্য খুলে দেন আর একটা গুনার দিকে চলে যায় আর একটা গুনা দরজা তাদের জন্য খুলে যায় আল্লাহ আল্লাহ দরজা বন্ধ করে দিলেন তারা আর নবী করি সঙ্গে সাথে যেতে পারবে না এরা কিন্তু সব মুনাফেক মুসলিম পরিচয়ধারী কিন্তু আসলে কি মুনাফেক তাদের ব্যাপারে এখন আরেকটি আয়াত আরো শক্ত আয়াত আসছে চৌরাশি নম্বরে জানাজা পড়াতে যাবেন না তাদের কবর জেয়ারত করা কোনো দোয়া করা খবরদার আপনি আর করতে পারবেন না তাদের কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে কবর করবেন সেটাও করতে পারবেন না জানাজা পড়াতে পারবেন না কেন হুম ক্যাফারুনা তারা ইসলাম কবুল করে মুসলিম হলো অথচ ভিতরে ভিতরে তারা আল্লাহ এবং তারা ফাসিক অবস্থায় গুনাগার অবস্থায় তাদের মৃত্যু হয়ে গেল তারা মমিন হিসাবে মৃত্যু বরণ করতে পারলো না এদের মধ্যে অনেক মুনাফি ছিল মোদিরায় তখন কিন্তু সবার বড় যখন আবদুল্লিন উবাই মারা গেল ওনার ছেলে আসলেন আবদুল আবদুল্লাহিন উবাই তার ছেলে নামা আবদুল্লাহ সে ভালো মুসলিম এসে বললো ইয়ার আপনি একটু আসেন না আমার আবার একটু জানাজা পড়েন সারাদিন কি করেছে আপনি জানেন হাতিস্ট আবার এসেছে কয়েক রেওয়াতে আসছে তখন তাকে আপনার কাপড়টা দেন তার এটা দাফন করাই দিকে দোয়া করে দেন ওকে যখন সে এই অনুরোধ করলো রসুল সাল্লা গেলেন তাকে জানাজা পড়াইতে এখন যেই জানাজা পড়াইতে গেছেন অমর রাজি আল্লাহ আনহু ওনার কাপড়টা ধরে টান দিলেন ইহা রাসুল যে হাল তুসল্লিয়া আলসাল তারা আল্লাহ করেছেন তার জন্য নামাজ না পড়তে নামাজ পড়ার নিষেধ করে দিয়েছেন রাসুল্লাহ আলহাম ইনামিল্লা আল্লাহ তালা পরিষ্কার নিষেধ করেন নাই তখনও এই আয়াত নাজিল আগেরটা ওই যে গত যেটা পড়েছি যে আল্লাহ তালা খাইয়ারা নেই আমাকে ইখতিয়ার দিয়েছেন যে আপনি যদি নামাজ পড়েন না নাও পড়েন এস্তাক্লাহম আউলাহ তাদের জন্য আপনি নামাজ পড়িয়ে দোয়া করে তাদেরকে আল্লাহ মাফ করে দেখে এই দোয়া করেন আর না করেন হ্যাঁ যদি আপনি ইনতাকল সব ইনামাররা আপনি সত্তর বারো তাদের জন্য দোয়া করলে ফালাইয়াক ফির আল্লাহম আল্লাহ তালা কখনোই তাদেরকে ক্ষমা করবেন না আপনি সত্তর বার করলেও আল্লাহ তালা ক্ষমা করবেন না তো আল্লাহ তালা তো আমাকে এখনো করা দেন বলছেন নিষেধাজ্ঞা করেন আর না করেন সত্যি একেবারে আল্লাহ মানা করে দেন নাই আল্লাহ আমাকে এক দিয়েছেন আমি কি করবো নাকি করব না ওকে ওকে আজিদ আল্লাহ সাহেব তো সত্তর বার পর্যন্ত আল্লাহ বলছেন তো আমি সত্তর উপরে যাব। যদি একাত্তর বারও করি তাহলে তো বুঝা যায় আল্লাহ করতে পারেন তিনি আলমী করে পাঠিয়েছেন এত কষ্ট দিয়েছেন এই লোকটি নাকি এরপরেও তিনি তার জন্য দোয়া করতে ওনার ছেলেটা খুব ভালো মুসলিমের ছেলেটা সে বেচারা কষ্ট দূর করার জন্য তারপরে আল্লাহ মুনাফেক আল্লাহ নিষিদ্ধ করেনি এরপরে আল্লাহ তালা আয়াত নাদিল করলেন ওলা আলা আল্লাহ আহাদুমায় আবাদন এই আয়াত চুরাশি নম্বর আয়াত হে নবী হয়ে গেছে আগামীতে আপনি আর কোন মুনাফিকের নামাজ পড়তে পারবেন না বলা তখন আল্লাহ কবরি আর তাদের কবরের পাশে গিয়ে আপনি দোয়া করতে পারবেন না এই রেওয়ায়তটি আরেক তরী কে আছে এই সেম রেওয়ায়তার মধ্যে আরেকটি এডিশনাল বিষয় আছে সেটা কি যে যখন আব্দুল উবাই ছেলে ওনাকে নিয়ে গেল তখন অমর আদের তালাম সাথে গিয়েছেন ফালামা ওফা আলহি উরিদুল সাল আলাইহি নবী করিম করিমসাল্লাম নামাজ পড়ানোর জন্য যখন তার লাশ আমিনী দাঁড়িয়েছেন আল্লা আদ্লাহ দুশ্মনের জন্য আপনি নামাজ পড়বেন ওকে আল কাহ ইয়া ওয়াকা ইউয়া মাহু অমুক দিন কি মনাফিকি করেছে ব্যাপারে কি দুঃখ করেছে আমার কথা শুনে নবী করিম সাল্লাম একটু মুস্কি হাসছেন শুধু মুস্কি হাসলেন হাত আকসার তো আলাইহে আমি যখন একটু অনেক বেশি ইনসিস্ট করে বলা শুরু করলাম তারপরে তিনি বললেন আমাকে এখন আপনি দেখেন তো আল্লাহ তালা তো আমাকে স্টিল আমাকে নিষেধ করার নেই এখন সুযোগ আছে এই আমি একটু পরে দিই রাখো তুমি অনেক বুঝাই ওকে আমি যদি এর বেশি করলে আল্লাহ কবুল করেন তাও আমি রেডি আছে তার জন্য আলহ অতী করিমাল নামাজ পড়ালেন ওমাশাহ সঙ্গে কবর পর্যন্ত এবং কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়ালেন আহ কিছুক্ষণ এখন রিয়ালাইজ করতেছেন যে বাড়াবাড়ি করলেন কিনা বেশি আজিব তুমি আলাহ রসুল্লাহি সাল আলহিম রসুল আলম আমি মনে মনে তখন কই যে আমি আসলে একটু বেশি বলে ফেললাম আল্লাহনবীকে কষ্ট দিয়ে ফেললাম কিনা উনি তো আল্লাহনবী আমি তো আর যতই ইয়ে কর আমার বাড়াবাড়ি হয়ে গেল কেন আমি একটু হেজিটেশন আসি এখন আল্লাহ এবং তারা তো ভালো জানেন আমি এত মাতবাড়ি করতে গেছি কেন আমি নিজে এরকম একটা আত্মসমনতার মধ্যে আসি আর কানা ইল্লা সিরাম হাত্তা দা হাত আয় এই অল্প সময়ের ভিতরেই আল্লাহ তারা এই দুটি আয়াত নাজুল করে দিলেন চোর আসি এবং পঁচাশি আল্লাহ অমর রাজু কে নিয়ে আল্লাহ কয়েকটি আয়াতি করেছেন এবং সবসময় আল্লাহ করেছেন আগ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই উনি ওনার রহমতের কারণে সেটা করেছেন আর ওমর রাজি তালা আনহু তিনি জানেন যে কড়া আসে নাই। কিন্তু মুনাফি কি না পড়াই উচিত ওই আয়াতে তেমন একটা উৎসাহিত করা হয় না এভাবে নিয়েছেন এই নয় যে রসুল কোন রাইট জিনিসকে ছেড়ে দিয়ে কোন একটা রং জিনিস তিনি করবেন তা না কিন্তু স্বাভাবিকভাবে একটা শক্ত অবস্থান ছিল কিন্তু আল্লাহ অমর যে মানে বাড়াবাড়ি করে যে ভিতরে কষ্ট ছিল সেটা দূর করে দিলেন যে এখন থেকে নিষেধাজ্ঞা রসুল্লাহ সাল্লাম আর কোন মুনাফেকের জানাজা করাতে পারবেন না ফেমা সাল্লাহ রসুল সাল্লু মুনাফিক অতপর তিনি আর কোন মুনাফেকের নামাজ এই আয়াতের পরে আর পড়াননি এবং তাদের কবর করা বা তাদের জেরাত করাশে দাঁড়ানো তিনি বিস্তারিত আর করেননি আনু থেকে সেটা হচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম যে গেলেন ওই আব্দুল্লাহ উবাই মোনাফেকের জন্য না তার ছেলে যে আবদুল্লাহ ওই ছেলেটা খুবই দরখাস্তে আল্লাহ আপনি একটু না গেলে তাহলে আমাদেরকে লোকেরা আমাদের পরিবারকে নিয়ে লোকেরা যা খুব একটা আই ভাবে আত্মীয়তার সম্পর্ক করতে পারেন মোনাফেকের গোষ্ঠী তার লোক কিছু আত্মীয়তা তো আপনি যদি একটু হাজির হয়ে যান তাহলে আমাদের সামাজিক অবস্থানও ঠিক থাকে আমরা খুব বেকায়দায় পড়ে যাবো নবী সালাম অথবা নবী করিম সালাম আসলেন ওই ছেলে তার মনটাকে ভালো মমে তার রক্ষা করার জন্য। রেবাইতে আসছে যখন তিনি গেলেন আব্দুল্লকে দেখতে আহ নবী করিম সাল আলাইসাল্লাম ওনাকে লক্ষ্য করে বললেন যে তোমার তুমি তো ইসলামের সন্তান পেলা ইমান ও আনলা কিন্তু আছে এদের খুদ করতে গিয়ে তারা তোমাকে এলাইকালে আন্নিবাণী ওকে আপনার কাছে তো খবর পাঠাইছিলাম বা আপনি আসছেন আমার জন্য দোয়া করতে দোয়া করেন এখন আপনি আমাকে খামাখা এই ক্রিটিসাইজ করার জন্য আমি আপনাকে ডাক আপনাকে আনাই এখনো দেখেন তার চারা নাই এরপর থেকে অমর রাদ আনহু কি করতেন যখন এই আয়াত নাজিল হয়েছে ওমরুল্লাহ আনহু নবী করিম সালাম যে যার মৃত্যু হলে যেতেন না জানা যায় মোদিনায় উমর আহ তার জানাজায় যেতেন না কিন্তু অন্য মুসলমানদেরকে নামাজ পড়া তিনি অ্যালাউ করেছেন কারণ নিষেধাজ্ঞা শুধু ওনার জন্য অন্য কোন মুসলমানের জন্য নিষেধাজ্ঞা নয় কোন মুনাফেক যদি মুসলিম হিসাবে দাবি করে প্রকাশ্যভাবে এসে বলে যে আমি মুসলিম এবং প্রকাশ্যভাবে ইসলামের কোনো দুশ্মনী প্রকাশ করে ভিতরে ভিতরে ষড়যন্ত্র করে আল্লাহ দুশ্মনদের সঙ্গে তাহলে সে মুনাফেক কিন্তু মুসলমানদের মুসলমানদের জন্য সে মারা গেলে তার জানাজা পড়া স্টিল আছে তার মুখে দিয়ে যে এমন কোন আকিদার বিরোধী কথাবার্তা না আসে তো অন্য সাহিরা পড়তেন রসুল সাল্লা এইরকম মুনাফিকদের তিনি তো জানতেন আল্লাহ ওনাকে জানিয়ে দিয়েছেন অমুক মুনাফিক মুনাফিক তিনি লিস্ট কাছে আছে তো তিনি তাদের জানাজা না অমর রাহ আনু ওই জানাজা না যেখানে রসুল্লাহাম জানাই তিনি তাহলে সেজে মুনাফিক তিনি বুঝতে পারেন পেরেছেন অতঃপর যখন রসুল্লাহ সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে এখন তো জানা যাবে কোনটা মুনাফিক কোনটা মুনাফিক না তখন কি করতেন তিনি পড়বেন কারণ হোজাইফন রা আহু কেন ইয়া আলম নবী করিম সাল্লাম ওনাকে বলে দিয়েছেন এই লিস্টের মধ্যে নাম লেখো অমুক অমুক অমুক অমুক মুনাফিক আচ্ছা তো তাদের মৃত্যু হয়ে গেলে আমাকে বলবা যে অমুক একটা মৃত্যু হয়েছে আমি যাব না সেখানে কিন্তু এই খবরটা একমাত্র এই খবরটা আর কোন সাহাবি জানেন না ভেরি কনফিডেন্সিয়াল কারণানি হয়ে গেলে মুনাফেকার দুশ্মী আরো বেশি করবে না কম করবে বেশি করবে তিনি দুশ্মনী কমাতে চেয়েছেন যাতে করে মসমাদের ক্ষতি তারা কম করে এই জন্য তিনি একমাত্র হদি ইবনুল ইয়ামান রাজিয়াল আহুর কাছে এই লিস্টটা বলে দিয়েছেন এটা আমা কাউকে বলবা তোমার কাছে তো লিস্ট আছে আমি আবু বকার আমি ওমর আমাদের নামটা কি মোনাফিক লিস্টিনা প্লিজ একটু বলবো তাহলে কাছে একটু তবা করি কান্নাকাটি করি আর আমরা যদি বলি একজনকে গালি দিন মারাত্মক মোনাফিক আমি তো ভালো মুসলিম থাকে তো ওনাদের ফিলিং দেখেন যে ওনারা এত ভালো মানের মুমিন হওয়া সত্ত্বেও ওনারা ওয়ারিদ যে আমি মোনাফিক কিনা আমাকে চেক করা দরকার এখন হোদায় ফেমা দিয়াল কি বলেন না না মাথা কারণ দেখো এইটা নামকে বলতে পারবো না কে মোনাফিক কেউ মোনাফিক না তাও বলতে পারবো না অথচ ওনাদের নাম এ লিস্টে নাই বলতে পারে কিন্তু তাও উনি বলবেন এত মানে হেফাজত করবেন তিনি ওই দুজন স্টিল আল্লাহর কাছে কামছেন যে আল্লাহ আমরা যদি মোনাফিক থাকি আমাদেরকে আপনি উদ্ধার করেন আমাদের সবাই তো এই নেফাক চলে আসতে পারে এই আমরা মোনাফিকে থেকে এবং কোন্দল করা থেকে এবং খারাপ চরিত্র থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই অমর আল্লাহ তারা আনো নবী করিম সাল্লা মৃত্যুর পরে ইন্তিকালের পরে এখন তিনি চিন্তা করেন যে খোজাইফে কোনটা যেটার নামাজ পড়ে আমি সেটা নামাজ পড়ব তাহলে সে মুসলিম সে মুনাফিক না আর হোজাইফের আনহু যদি কারো জানাজেন না যান তাহলে আমি বুঝছি সে মুনাফিক আমিও দেব না সেখানে নবী করিম সাল আলি সাল্লাম এইভাবেই আল্লাহ তাল কাছ থেকে যখন নির্দেশিত হয়ে গেলেন তখন তিনি আর তাদের জানাজা পড়তে গেলেন না অথচ জানাজা পড়াটা অনেক ফজিলতের ই না যদি নিষেধাজ্ঞা না হতো রসুল বাদ দিতেন না কারণ তিনি নিজেই বলেছেন মান শাহিদ আল জানাজা হাত্তাঈসালিয়া আলাইহা আহ ফালাহ ইতুন যে ব্যক্তি কোন জানাজায় শরীফে জানাজা পড়ে কোনো মুসলমানের তার জন্য আল্লাহ এক কি রাত পরিমাণ নেকি দান করেন ওমান কি দাফন করা সেখানে তখন জিজ্ঞেস করা হলো অমাল কিরাতান ইয়ারাসুল্লাহ কিরাতের পরিমাণটা কি তিনি বললেন আজগারো ঘুমা মেসলি ওষুধ এই দুই কেরাতের মধ্যে কোনোটা ছোট হয় ছোটটার সাইজ হবে ওষুধ পাহাড়ের সমান তাহলে বোঝা গেল আরো বড় হতে পারে হিমালয় পাহাড়ের সমান হতে পারে যারা কম পাবেন কম পরিমাণ পাবেন তাদের পরিমাণটা হবে ওষের সমান এই জন্য জানাজাটা অত্যন্ত জরুরি অনেকে জানাজা মিস করে ফেলে আর ঠিক আছে না পড়লে চলবে এটা তো ফরজ না ফরজে কেঁপায় অনেকে ফরজ হলে ফরজে কেঁপায় আমি না পড়লে চলবে কিছু লোকের পড়লে আদায় হয়ে যাবে কিছু লোক আদায় হয়ে যাবে কিছু লোক সব তারাই পাবে আপনি তো পাবেন না জুমার দিনে অনেক সময় অনেক সঙ্গে সঙ্গে শূন্যতে দাঁড়িয়ে যান মনে করেন ঠিক আছে গুরুত্ব আসে সারের সন্দেহ নেই ওই গুরুত্বের তুলনায় গুরুত্ব কত বেশি অনেক অনেক বেশি কারণ ফরজে কেফায়া হইলেও আর শূন্য শূন্য এটা গিয়ে মিস করাটা বোকামি বুদ্ধির কারণে আমরা অনেক সবাব মিস করে ফেলি আল্লাহ তালা বলছেন যে তাদের কবর জেয়ারাতেও যেতে পারবেন না কবর জেয়ারাতের ব্যাপারে বা মৃত্যু দাফন করতে গিয়ে সেখানে যাওয়া এর মধ্যেও স্বভাব আছে এবং এর মধ্যেও কি আমল আছে নবী করিম সাল আলাই মৃত্যু মৃত ব্যক্তিকে দাফন করার পরে মুসলিমগন এখন তোমরা এই তোমার ভাইটার জন্য একটু দোয়া করো মানে আল্লাহ তাকে মাফ করে দিন এই দোয়াটা করো এবং আল্লাহ তালা তাকে যেন সাবেত রাখেন যখন তাকে তিনটি প্রশ্ন করা হবে কারণ এখনই তাকে প্রশ্ন করা হবে কি কয়টা প্রশ্ন করা হবে তিনটা মান রব্যমান থেকে তার জন্য দোয়া করো আর আল্লাহ যেন তাকে প্রশ্নগুলোর উত্তর ঠিক মতো দিতে পারে সেই তহসিক দান করে সেই দোয়াটা করো এখান থেকে আমরা শিখি যে তিনি মাইয়ের কবর দিয়ে দোয়া করেছেন জানা যা একটি দোয়া আর মাইকে কবর দেওয়ার পরে আরেকটি দোয়ার সুযোগ এসেছে আবার কিছু কিছু জানাতার পর কি দোয়া করে দেখেন এটা নাম কি সুনত না বেদা আল্লাহ তালা কোন বেদাত আমল কবুল করেন এ ব্যাপারে সহিমসিমের হাদিস মান আমিলা আমলন লাই সা যে ব্যক্তি এমন কোন আমল করে যে আমলটা আমাদের আমলের অন্তর্ভুক্ত ছিল না আমাদের দিনের মধ্যে এটা নাই ছিল না ওনার জমানায় নবী করিমসালিসের জমানায় জানাজা পড়ে জানাজাটাই আসল মাকসুদ কি দোয়া লেহা দল মাইয়ের জন্য দোয়া দোয়া তো হয়ে গেল ওই দোয়া পেট ভরে না তো দায়ে লম্বা আল্লাহ আমিনা জানাজার দোয়ার মধ্যে ওখানে লম্বা করি আমরা বাইরে কেন করব সুন্নতের খেলাফ করে ওইখানে একটা দোয়াই আল্লাহমা মাইয়া আর ওখানে করবো না বাকি যা আছে এটা বাইরে করবো রসুল্লাহ সাল্লাম কালকে আমি দুমাই বলেছি যে তিনি অনেক অতিরিক্ত দোয়া করেছেন যেটা আমরা একটা মুখার্স করে রেখেছি কিন্তু আমরা মাঝখানে বিদা ঢুকে গেলাম আরেকটি বিষয় হলো যে কবর দেওয়ার পরে যে দোয়া করা হয় হাদিসে বোঝা গেল দোয়াটা তিনি একলা করেছেন না সবাইকে নিয়ে একসঙ্গে আল্লাহ আমিন বলেছেন হাদিসের লবজা হাদিসের শব্দ দিকে দেখেন তিনি বলছেন ইস্তার ফিরুল আশি তোমাদের ভাইয়ের জন্য তোমরা দোয়া করো ওয়াস আল উল্লাহুাসবিদ সে যেন ঠিক থাকতে পারে উত্তর ঠিক মতো দিতে পারে সেই জন্য আল্লাহর কাছে চাওস আল তাকে এখন জিজ্ঞাসা করা হবে প্রশ্ন করা হবে এতে বোঝা যে তিনি একলা করেছেন কোন রেওয়াইতে পাওয়া যে তিনি সবাইকে নিয়ে করেছেন কিন্তু আপনি যদি কবরস্থানে নিয়ে যান আমাদের লোকেরা বিশ্বাস করে কোনটা দোয়া বড় বেশি মজবুত হবে সবাই মিলে একটা লম্বা দোয়া করলে আর রসুল উল্লা সাল্লাহ তরিকে মনে হয় মজবুত আমাদের হলো এই উল্টা পর জায়গায় হাত দিবো যেখানে হাত দিয়ে সেখানে আমরা উল্টা করি শূন্যতার কাছে শূন্যতা বেদার ঢুকে দিয়ে এটা নষ্ট করতে চাই মুনাফেকদেরকে আল্লাহ তালা পরবর্তী পর্যায়ে বলছেন ওলা তোমায় যে পয়সাওয়ালা গুলা বড় লোকগুলো এদের এগুলা দেখে আপনি কখনোই বিভ্রান্ত হবেন না বা এগুলার কারণে আপনার কাছে যেন মন খারাপ না হয়ে যায় তাদের এত টাকা পয়সা এত জাঁকজমক এত শান সৌকত আর মুসলমানদের অনেকেই তাদের তুলনায় কিন্তু একটু গরিবী হালতে আসে তো এইগুলা নিয়ে আপনি ভ্রুক্ষেপ কর্মী যেন আপনাকে এফেক্ট না করে ফেলে আর এটা আশ্চর্য হবে আল্লাহ তালা মুনাফে করে আল্লাহ এদেরকে এত পয়সা দেন কেন এরকম যেন আপনার মনের ভিতরে কোন প্রশ্ন না আসে আপনি জানেন কি কেন দিয়েছি আল্লাহ তালা এই মাল দৌলত এইগুলো দিয়ে দিয়েই দুনিয়া তাদেরকে আজাদ দেবেন এগুলো তাদের আভাবের কারণ হবে দুনিয়াতেই হবে আর তাদের মৃত্যু মৃত্যুবরণ করতে পারবে না এখন আসেন এই দুনিয়ার মধ্যে যারা কাফের বেদিন মোশরেক ইসলামে দুশ্মনি করে তাদের কথা বাদ দেন মুসলমানদের মধ্যে যারা পয়সাওয়ালা সুযোগ সুবিধাওয়ালা ক্ষমতাওয়ালা পজিশন ধনী দিক থেকে আল্লাহ না এরা বেশি হয় না টাকা পয়সার দিক থেকে ধনী কারা বেশি হয় সে সময় বড় লোকের ভিতরে আল্লাহওয়ালা বেশি আছে না কম কম এগুলো দেখি অনেক তারা মনে করে তোরা ন পড়ে কি করলি আমরা দুনিয়াটা হাতের মুঠে নিয়ে আসলাম সব খালি তাদেরকে আমাদেরকে দিল না একটু তাদেরকে আল্লাহ তাহলে মেসেজ দিচ্ছেন যে দেখো এই টাকা পয়সা তাদের শাস্তির কারণ হবে দুনিয়াতেই এবং এই পয়সা আর অনেকেই দুনিয়াতেই তাদের চোখের সামনেই তাদের শাস্তি পাওয়া আমি ঘটনা একটা বলছিলাম আপনাদের অনেক আগে একজন বড় শিল্পপতি আমাদের দেশে তার দুই ছেলে তার বিশাল শিল্প আছে এক ছেলে বাবার ঘনিষ্ঠ টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব দেখাশোনা সে করছে বাবার পরেই তার অবস্থান আরেকটি ছেলের কিছু সমস্যার কারণে বাবা তাকে একটু দূরে দূরে রাখছে এখন ওই যে যাকে দূরে দূরে রাখছে সে একদিন পিস্তল এনে অফিসে এসে ওই আপন ভাইকে গুলি করে হত্যা করে দিল এটা সত্য ঘটনা আমি নাম বেশি বলতে যারা পত্রিকায় পড়েছেন তারা অনেকে জানেন এটা ঢাকা শহরে ঘটবে সেই ঘটনা আগে। তো যে এত পয়সা বানিয়েছে তার এই পয়সার শাস্তি বাবা পেলেন কিনা পেয়ে গেছে এইরকম বহু ঘটনা আছে তো আল্লাহ তালা বলছেন এইভাবে দুনিয়াতে শাস্তি দেবেন অনেকে টাকা দিয়ে আল্লাহ তালা আর এই যে মোনাফিকদের কাহিনী শুনলাম নবী করিম সাল জমানায় আমাদের জমানায় মুনাফি বেশি বেড়ে গেছে না কমে গেছে আল্লাহ তলার লোকদের মুনাফি বেশি। আর এই ইসলাম এর যে ক্ষতি দুনিয়া ব্যাপী হচ্ছে মুসলমানদের উপর যে নির্যাতন এভাবে আসছে এটার জন্য কি অমুসলিমরা দায়ী বেশি না মুসলিম মুনাফিকরা বেশি দায়ী এই মুসলিম মুনাফিক এই মুসলমানদের জন্য এই দুর্ভাগ্যের কারণ তারা আজকে সকল জায়গায় তাদের হাতে মুসলিম দেশগুলোর মধ্যে তারা বসে আছে আর এই ইসলামের এই দুর্গতির জন্য তারাই দায়ী দায়ীসলিমদের আগেও আসুন অন্যদিকে অঙ্গুলি নির্দেশ না করে আমরা আমাদের জীবনে কোন মুনাফিকে ঢুকে যাই কিনা এটার ব্যাপারে আমরা কত সতর্ক আছি আসুন নিজেদের দিকে তাকাই একটি হাজি সাল্লাম বলেছেন আয় মুনাফিক আর মুনাফিকের লক্ষণ কয়টা চারটা কি কি কথা বললে মিথ্যা ঝগড়া করলে গালিগালাজ ওয়াদা করলে বরখেলা আমাত রাখলে এই এইরকম চারটা কয় জনের মধ্যে পাওয়া যায় আমাদের সমাজে কোন সময় একটা তো বহু জায়গায় আছে দুইটাও আছে, তিনটাও আছে চারটাওয়ালাও আছে যার ভিতরে একটা আছে তিনি মুনাফিকের কোয়ার্টার তার ভিতরে আছে চার ভাগের এক ভাগ আছে যার ভিতরে দুইটা আছে। তার ভিতরে মোনাফিকির অর্ধেক ঢুকে গেছে যার ভিতরে তিনটা আছে মোনাফিকির তিন বাঘের দুই বাঘ চার বাঘের তিন বাঘু যার ভিতরে চারটা আছে সে কমপ্লিট করে ফেলেছে। ব্যবসা বাণিজ্যে ঢুকে গিয়ে কেমন হয় ওয়াদা খেলা তো মোসলমাদের কাছে কোন ম্যাটারই না মিথ্যা কথা বলা তো পানি খাওয়ার মতো আর ঝগড়া ফাসাদ লাগলে গালিগালা সম্বন্ধ কেমন হয় সেগুলো আল্লাহর কাছে দোয়ার পাশাপাশি আল্লাহ মিনানাউদিকা মিনান শেষ করি আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমাদের সাতাশি নম্বর আয় থেকে